को बात हो रही है सब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 أدى الأمانة نسى الأمة كشف الأمة وجاهد في الله حق جهاده حتى تاه اليقين صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرحيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد وقت الله وقالت جل جلاله ان الذين امنوا وعملوا الصالحات لا تبد لهم خير وقال رسول الله صلى الله عليه وسلم توباً توباً توباً سبعة توباً لمن لم يروني ولكن آمن بك أو كما قال عليه السلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم إذا أظمت خمتي الدنيا نزيت منها حيبة الإسلام মেরে ভাইও মেরে দু মেরে আজিজও এক নস্পতের উপরে এক কাজের জন্য এক পরিবেশ বানানোর জন্য এক পরিবেশন করে উঠার জন্য আল্লাহ এই উন্মতকে ওটুদে আনছিলেন সমগ্র উন্মতের ওচুদে আসার বকসাদ ভিন্ন আর মুহাম্মদুল রসুর উল্লাহ সাল্লু আরাল্লামের মোম্মতকে অচুদে আনার উদ্দেশ্য ভিন্ন এই আল্লাহ এক নকসদ সামনে রেখা ওজুদি আনছিলেন কিন্তু আফসোর্স আজকে উন্মত আর জিম্মাদারিকে ভুয়া যে জিম্মাদারি আল্লাহর কাদে ছিল আল্লাহ নিজেই ছিলেন আজকে আল্লাহ থেকে উন্মত ওই জিম্মাদারিকে ছিনায়া নিজের হাতে ওই জিম্মাদারিকে নিয়া সেই জিম্মারির জন্য উম্মতকে আল্লাহ উঁচু দিয়ে আনছিলেন ওই জিম্মাদারিকে ভুড়া আর ছাইরা মেরে ভাইও মেরে দোস্ত মেরে আজিজও আজকে এই উম্মত মারা মারা ফেরতেছে আজকে এই উম্মতের কোন আশ্রয়স্থল নাই এই উম্মকে মারা মারা ফেরতেছে ভটকাইতেছে এই উম্মত আজকে সারা দুনিয়া কোথ এই উন্মতের জায়গা নাই সবার চোখের কাটা হয়ে গেছে উম্মত কেননা এক মকসদের উপরে আল্লাহ ওজুদে আনছিলেন আর ওই মকসদ উন্মত ছাড়ার কারণে যেই জিম্মাদারি আল্লাহর কাঁদে ছিল সামনে যখন আল্লাহ উম্মতের ফজিলাত উম্মতের মকসদকে তুই ধরছিল তো মুসা আল ইসলাম বলছিলির উম্মা আল্লাহ এই উম্মত আমাকে দিয়া দিল তো আল্লাহ বলছিলেন আহমদ আমি আহমদ এই উম্মত দিয়া দিছি তো মুসা বলছিলেন আল্লাহ এই উম্মত আমাকে দেখায় দেয় তো আল্লাহ জবাবে বলছিলেন সাবব দামিনহুম তুমি আদের আগে চলে আসছো দেখা রকম ও더라কম বলছিল আল্লাহ আসনি হাবি উম্মাহ আসনি صوتها به العম্মাহ এই উম্মতের একটু আওয়াজি আমাকে শোনায় দান তো আল্লাহ হাম্মদ আল্লাহ ডাক দিস উম্মতে মোহাম্মদের নাম দুরা উম্মদ ও উম্মতে মোহাম্মদে যদিও আমরা আসি নয় ছিলাম সবাই জবাব ওই দিন থেকে আল্লাহ যত লুক বাইতুল্লাহ আসছে আর কেমন পর্যন্ত আসবে সর্বপ্রথম তালবিয়ার প্রথম দুই শব্দ এটাই উচ্চারণ করতে হবে যেটা উম্মদি আল্লাহটাকে আমাদের তালবিয়া হলাই আল্লাহ হুমাই ওই লাভ আল্লাহ হুমাই ওইখান থেকে আসছে বলছিলেন আল্লাহ মা কত সুন্দর আওয়াজ না আমি তো কোন এরকম সুন্দর আওয়াজ শুনিলেন এক পরিবেশকে অজুদে আনার জন্য এক জিম্মাদারিকে নেওয়ার জন্য আল্লাহ جل জেলা আম্মা নেওয়ালুহ এই উম্মতকে ওজুদে আনছিলেন আর উমতের জিম্মদারি উমতের যা দু চাওয়া আর পাওয়া জিম্মদারি আল্লাহ চলে জলা লো আম নিজের কাদে মিল আসকে উম তিকে ভুজা গেছে মে ভাইও মে আজিজো মেরে দু রব্বে এক মকসদকে সামনে রেখা ওদেরকে ও এক মকসদকে নিজেই বলছেন পুরাণে তোমরা এরকম নয় আমি তোমাদেরকে নির্বাচিত করছি পাইসা পাইসা পুরো ভিতর থেকে তোমাদেরকে আমি আলাদা করছি আজকে উন্মত ওই মকসদকে ভুলছে আর দুনিয়াকে দিন নিজের জীবনের মকসদকে বানাইছে যার কারণে উন্মত আজকে মারা মারা ফিরতেছে উন্মত আজকে ধকাইতেছে উন্মতকে সাহারা দেওয়ার মতো কেউ আল্লাহ কুদরত আরে ব্যাগ আল্লাহর সুন্নত আল্লাহ বড় কুদরতলা আমাদ যিনি কুটি ছাড়া আকাশকে দাঁড়া করায় রাখছেন এক আকাশ সৎ আকাশ সভা সৎ আকাশ কোন ছোট ছোট না প্রথম আকাশ দ্বিতীয়টার সামনে ফুটবলটা গ্রাউন্ডের ভিতরে যতটুকু ছোট গ্রাউন্ডের সামনে ফুটবলটা যতটুকু ছোট স্টেডিয়ামের সামনে ময়দানের সামনে ফুটবলটা যতটুকু ছোট প্রথম আকাশ দ্বিতীয় আকাশের সামনে এরকম ছোটাবে প্রত্যেকটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট বাহার সাত আকাশের উপরে সমুদ্র ভীরতা দূরত্ব যতটুকু অতটুকু এক একজনের কান্দা সাতশো বৎসরের রাস্তা দুইজনের দূরত্ব পঞ্চাশ হাজার বৎসরের রাস্তা বাইনা কাতিরাই আলফাসানা উপরে আল্লাহর আরশ মখরুকামা তৈরি করছেন কুর্সি সমগ্র জমি আসমান আর জমিনকে বেশি করে কুদরত একটা জমাত فاني ركرة رو زمين كي بيشاريسا إذا بسط الأرض على مائل جمال تما يلت الأرض فاني ركرة رو لكم بيشاريسا فكم زمين هلت شروع كرسا فجعل لك جبال فيها أوتادا الله فهر كير بيكوري رو فراغ برا ديسا فستطرت الأرض زمين فاني ركرة رو استهر فيهسا والما هو رو على الهوى والفاني كي الله بتشروع بيشاريسا والهوى على أمر ربي আর বাতাস আল্লাহর হুকুমের উপরে বিছান তিনি হল আমাদের আল্লাহ আল্লাহর কুদরত ছিল যে কুদরতের মজাহার আল্লাহ করছেন মেরে দু আল্লাহ করছেন কে আল্লাহ বানাইছেন তুমি তুজেনা আজকে তো আল্লাহ আমাদের সামনে নাই মখলুক আমাদের সামনে আসে মখলুকের বড়ত্ব আমাদের সামনে আসে আল্লাহর বড়ত্ব আমাদের সামনে নাই আল্লাহর পরিচয় আমাদের সামনে নাই এটা আল্লাহর সাথে তার লোকও নাই যখন আল্লাহর সাথে তার নাই তখন মেরে দুস্তই ব্যক্তি কি করে বাঁচবে ওই ব্যক্তি কি করে সঠিক পথ পাবে ওই ব্যক্তির জিন্দগি কি করে বনবে যা তার আল্লাহর সাথে নাই সে তো আল্লাহকে চিনেই না আল্লাহকে পায়দা কর্মেওয়ালাকে আমার মালিককে আমার খালেদকে কে আমার আল্লাহ আল্লাহর পরিচয় কে আমার আল্লাহ আমাদের আল্লাহ তার কি ক্ষমতা তার কি হাসিনা কোন জিনিসের আলোচনা নাই চব্বিশ ঘন্টার আলোচনা আছে যা আল্লাহর সিম্মা ছিল ওটাকে কায়রা নিয়ে ওটার আলোচনায় 24 ঘন্টা লেগা আসি যে জিনিসের জন্য আল্লাহ পয়দা করছেন যে মকসদকে দিয়ে দুনিয়াকে পাঠাইছে ওই জিম্মাদারিয়ার মকসদকে ভুইলা मेरे দোস্ত मेरे ভাইও मेरे আসিস জিন্দগি কাটাইতেছে যার কারণে আজকে দুয়ারে দুয়ারে ঘুরতে হইতেছে মানে এই উন্মতকে ঘুরার জন্য আল্লাহ পয়দা করছিলেন না এই উন্মত কে তো বড় মহব্বত করে আল্লাহ যদি আনছিলেন এই কে বড় দিয়ে আল্লাহ থেকে পাঠাইছিলেন এই উন্মতের মতো মহব্বত আল্লাহ কোন উন্মত উন্মতের মতো কোন উন্ম্মতকে আল্লাহ মহব্বত করবেনও না এই উম্মত তো লাডলা মাহবুবের উন্মত লাডলা মাহবুবের উন্মত এই জন্য কেমতের দিন আসে বলবে আল্লাহ আমার উন্মতের হিসাব কিতাব আমাকে দিতে দেন আমার হাতে দিয়া দেন আমি আমার উন্মতের হিসাব আর কিতাব নিব আল্লাহ বলবে মাহবুব আপনার হিসাব কিতাব আমি আপনার হাতেও দিব না আপনার আমার গায়ে আপনার উন্মতের কি বলত রুটি এটা আপনি জানেন এটাও আমি চাই না আমি তো আল্লাহ পর্দার ভিতরে আপনার উন্মতের হিসাব আর কিতাব নেব মহবুব উম লাডলা মহবুব মহবুব উম্ম মকসদকে সামনে রেখাল দোকান তুমি দুকান মকসদ বনাইছো জমিন তুমি জমিন মকসদ বনাইছো চাকরি তুমি চাকরি কে মকসদ বনাইছো ব্যবসায়ী তুমি ব্যবসা কে মকসদ মকসদ বনাইছো খেতে বাড়ি তুমি এই মকসদে আল্লাহ তোমাকে ওজুদে আনে না এই মকসদে তোমাকে ওজুদে আনে না আজিম মকসদকে সামনে রেখা আল্লাহ তোমাকে ওজুদে আনছে মেরে ভাইও মেরে আশিষ যদি এক মকসদকে সামনে রেখা ওজুদে না সমস্ত উমতের থেকে একশো জিনিস দিয়া উম একশো জিনিস দিয় বজিরত দিছে আজকে উন্মত দামও বলছে কামও বলছে আরে মেরে দোস্ত যদি দাম না হইত তাহলে দানিয়ার আলহিস এই কথা বলতেন না যে আল্লাহ আমি তো উন্মত হইতে চাই না কেননা মুসা আলাইহিসালামের সম্বন্ধে আসে যখন মুসা আলহিসামের সামনে আল্লাহ এই তো আমাকে দিয়াবেন যখন আল্লাহ বলছে না এই উম্মত তোমাকে দেওয়া যাবে না তো সমস্ত আল্লাহ মঞ্জুর হয় নাই বিদায় দানিয়াল আলাই ইসলাম এক নবী আসছিলেন ইরাকের ভিতরে ইরাকের ঐতিহাসিক নাম ছিল তুস্তার এক নবী আসছিলেন যিনি আল্লাহর থেকে মঞ্জুর করাইছিলেন জায় আল্লাহ আমি উন্মত হইতে চাই না আমাকে এতটুক মঞ্জুর করেন যেন এই উম্মত কাফন পারায় আমাকে দাফন করে দেয় আরে উন্মত তুমি জানলা না তোমার দাম জানলা না তোমার কাম যদি জানতা তোমার দাম আর যদি জানতা তোমার কাম তাহলে তুমি তো ওই উন্মত ওই নদীর উম্মত যারা ইশারায় অগ্নিকিরিকে বন্ধ করতে ইশারায় যারা অগ্নিকিরিকে বন্ধ করা দিছে যাদের কাছে ক্ষমতা ছিল ইশারায় অগ্নিগে বন্ধ করে নিচ্ছে তুমি আজকে বস্তু পিছনে দৌড়াই না তুমি তো বস্তু তোমার গোলাম ছিল গোলাম আরে বস্তু কেন খালেক তো খালেক তো তোমার অপেক্ষায় থাকতো যে তুমি কি চাও তাই খালেক চাবে কায়না তোটাই চাবে যেটা তুমি চাবে অপেক্ষায় থাকবে তুমি কি চাও তোমার দিলকে খুশি করার জন্য ওইটাই করবে বলে তুমি যেরকম চাও এরকম হবে বলে আমার জমিনের পাহিরে এক ফোটা না বলে তুমি যেরকম চাও এরকমই হবে কারণ তোমার তো তোমরা তো আমার লাডনা তোমরা তো আমার মাহবুব তোমরা তো আমার পছন্দা তোমরা তো তোমাদেরকে তো আমি বানাইছি এক মকসদকে সামনে রেখা তোমরা যখন মকসদকে নিয়ে উঠছো তো আমার খাসিনা তোমাদের আওয়ালা যেরকম তোমরা চাইবা এরকম আমি দিব মেরে ভাইও এই এক সামনে আসে আজকে আমি বুঝতেছি আমার কদ্র কিমত বস্তুর ভিতরে এই জন্য মেরে দোস্ত উম্মদ যখন মকসদকে ভুলছে উদ্দেশ্যকে বলছে আর দুনিয়াকে নিজের মক্সাদ বানাইছে এখন নিজের কত কিমত দুনিয়ার বস্তুর ভিতরে দেখতে শুরু করছে দোকানওয়ালা নিজের কিমত দোকানে দেখতেছে ব্যবসায়ী নিজের কিমত ব্যবসার ভিতরে দেখতেছে চাকরিওয়ালা নিজের কদ্র কিমত চাকরির ভিতরে দেখতেছে জমিনওয়ালা জমিনের ভিতরে দেখতেছে শক্তিওয়ালা শক্তির ভিতরে দেখতেছে আধিপত্যওয়ালা আধিপত্যের ভিতরে দেখতেছে ক্ষমতাওয়ালা ক্ষমতার ভিতরে দেখতেছে এটার ভিতরে কামিয়াবি ভাবতেছে আসলে দোষ না তোমার কদ্র কিমত ওই খালেকের কাছে আর ওই মালিকের কাছে যে তোমাকে নাপা পানির ঠিকা বানাইছে ওই খালেক আর মালিকের কাছে তোমার কদ্র কিমত দুনিয়ার কোনো বস্তু বিক্রিতে না থেকে বানাইছে কিমত তোমার আমার নাই কোন আদম মা কুমতা বিষয় আদম সন্তান শোনো তুমি কিছুই ছিল নাহিনা তুমি নাপাক পানি ছিলা আবি, তোমার বাপের পিঠে কওয়াই বি মার্সিনার ভিতরে কবলা ইকুম এর পূর্বে মা বাবার খাদ্যের ভিতরে ছিল কবলা দা আলি কাপি কাতরিল মাতার এর পূর্বে সূর্যের বৃষ্টির পোটার ভিতরে ছিল কবলা দা আলি কাপি দৌকি কামাক এর পূর্বে তুমি সূর্য আর চন্দ্রের কিরণের ভিতরে ছিল কবলাজার পূর্বে তুমি আমার খাজিনার ভিতরে ছিল আমি চন্দ্র আর সূর্যের কিরণের ভিতরে তোমাকে নিক্ষেপ করছি বৃষ্টির ফোটার ভিতরে তোরে ঢুকাইছি পরে জমিনের ভিতরে তোরে মারসি সুম্মা আলকাই তুফিক তারপরে মা বাবার খাদ্যের ভিতরে ঢুকাইছি সুম্মা জামাহুফি উম্মি তোর বাপের পিঠিয়া তোর মার সিনার ভিতরে জমা করছি সুম্মা আখরাস থেকে বাহির করছি জমা চুফি বাতিলের ভিতরে জমা করছি সুম্মা দশাই ফিল রেশা তারপরে পর্দা দিয়ে আবদ্ধ করছি দু তিন অন্ধকারের ভিতরে সুম্মা রাব্বাইতু, তারপরে তোকে আমি পালছি সুমকানামা আমা হিনা তুই নিকৃষ্ট পানি ছিলি সুম্মা দামা পরে রক্তে রূপান্তরিত করছি সুম্মা মদগা পরে রক্ত পিণ্ড সুম্মা এগামা পরে হাড্ডি রা এরপরে আমি এর উপরে তোর চামড়া আর গোস্তের আবরণ চলায় দিছি তোর কোন পজিশন নাই তোকে কদ্র কিমত কোন জিনিসের ভিতরে বোঝ দুনিয়ার বস্তুর ভিতরে তোর কদরত কিংবত রাখি নাই সুম্মা ও হাই তো মালাকান মাতকালে দিল আর পরে রহেমের ফেরেশ কাছে ওহি পাঠাইছি প্রতিদিন প্রশস্ত যখন তোর সময় পুরা হয়েছে আবার রকি তার পাতলা পরের উপর দিয়ে তোর বাহির করছি বলে তোর দাঁত ছিল না কাটার প্রশ্নই না তান্তিক তোর বলার ছিল না জবান ছিল কিন্তু বাক চক্রি তুর ছিল না বলে এলাকা উজলুন তসমা খান ছিল কিন্তু কার্যকরিতা ছিল না তুমাইন্দ বুঝার ক্ষমতা রাখত না দিন চিন্তা করার ক্ষমতা ছিল না ওলা এলাকা তপ্তিশ হাত ধরার ক্ষমতা ছিল না বলে এলাকা রিজলুন তামসি পাও চলার ক্ষমতা ছিল না হকর তাতা নড়াচড়া তুই করতে পারত তোকে আমি পালছি আমি পালছি আমি পালছি তোর দোকান পালে না আমি পালছি তোর চাকরি পালে না আমি তোরে পালছি আমি আল্লাহ পালছি তোকে কেমনে পালছি শুন কেমনে পালছি জাল তো হানানা তোর জন্য সবার দিলে আমি ভালবাসার জাল বুঝছি তুই জানোস না তুই আসোস নাই মাত্র তুই পানির রূপে আস আমি তোর জন্য সবার দিলে ভালোবাসার জাল বুঝছি আমি জাল তোর মা ঘুমাইছে আমি জাল বুনছি তোর বপ ঘুমাইছে আমি জাল বুনছি সারা দুনিয়া বেখবর ছিল আমি বেখবর ছিলাম না আমি তো বৈশা বৈশা তোর জাল বুনছি ভালোবাসার জাল আমের কাইনে রকি কাইনে ফি সাদরি উম্মিক তোর মার সিনায় দুটা পাতলা রথ জারি করছি লাবান খালিসান পিউর দুধ হার রান শীতের দিনে গরম গরমের দিনে ঠান্ডা যখন তোর বয়স বাড়লো হড্ডি মাংস শক্ত হইলো সব চিনতে শুরু করলি তখনই তীর তাবিল কাদা ও কাদা আমার বন্দা তখনই তুই মকসুদকে বললি তখনই তুই উদ্দেশ্যকে বললি তখনই আমাকে বললি আর অন্যদিকে মুখ করলিকে মুখ ফিরা গেলি কালিদা সালতানিয়া তাই তা সত্ত্বেও যখন তুই চাইছি তো তোরে আমি না দিয়া পারতান আমি তোরেছি মেরে ভাইও কদ্র কিমত কারো দুনিয়ার বস্তুর ভিতরে নাই কারো কদ্র কিমত আল্লাহ দুনিয়ার বস্তুর ভিতরে রাখে নাই এই উন্মতের কদ্র কিংত দুনিয়ার বস্তুর ভিতরে নাই এই উন্মতের কদ্রিম তো এক মকসদের উপরে যখন উঠবে দুই পরিবেশ যখন উম্মত বানাবে তখন আল্লাহর কাছে কদর কিমত পাবে এছাড়া আল্লাহর কাছে কোনো কদ্র কিমত এই নাই দুই পরিবেশ যখন বানাবে দুই পরিবেশের উপরে যখন উঠবে দুই পরিবেশের জন্য যখন বাঁচবে দুই পরিবেশের জন্য যখন মরবে দুই পরিবেশের জন্য সব বিসর্জন দিবে তো আল্লাহর কাছে কত কিমত নিয়ে উঠবে আবু তালেবের কোনো কদ্র কিমত নাই কিন্তু বেলালের কদ্র কিমত এরকম যে ওইখানে কেউ পচতে সমর্থ ওইখানে কেউ প্রচার ক্ষমতা রাখে না আবু তালেবের কোনো কদ্র কিমত নাই আল্লাহর কাছে এখন তুমি বড় স্মরণে আসতেছ কবর ফাড়ো না মুখের থেকে কাপানের কাপড় উঠাও তোমার বাতিজার দুর্দশাকে একটু তাকায় দেখো না তুমি ছিল তো কেউ ফুলের টোকা দেওয়ার ক্ষমতা ছিল না তুমি বুকে জড়ায় রাখছো সকালে তোমাকে কবর দিছি আর বিকালে তোমার বাতিল দুর্দশাকে দেখো না ওই আবুত নেবের কোন কদ্রিমত আল্লাল কাছে নাই কদ্র কিমত তো আসে তো বেলালের কাছে বেলালের আসে কদ্র কিমত বেলালে কাছে এরকম কিমত বেলালের জানছে আর মের জন্য সব বিসর্জন নবীরা পর্যন্ত কবর থেকে উঠবে কিন্তু বেলাল নিজ কবর থেকে উঠবে না বেলালের কবর দামেশকে বেলাল মদিনা মোনাব্বারা মোহাম্মদুল রসুল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে দরখাস্ত করেন না আমার স্যারতে আস কিন্তু বেলালকে দরখাস্ত করছে বেলাল মা বেলাল বেলাল কি হইল আমাদের সাথে এরকম কি হয়ে গেল যে তুমি আমাদের আসো না আসো না বেলাল আসো না আসো আসো আসো সবাই কবর থেকে উঠবে আর মাতার থেকে মাঠি ঝাড়বে আর বলবে আলহামদুলিল্লাহ কিন্তু বেলাল কবর থেকে উঠবে উঠবে আর আসাম দিবে বেলাল সবাই কেমতের মাঠে পায়ে হাইটা যাবে আরে সবাই তো হাদিসে আছে সবাই কাছ থেকে আল্লাহ আমল নামা যাবে। আরে আবু বকর আমল নামা নিয়ে আসো উমর আমল নামা নিয়ে আসো উসমান আমল নামা নিয়ে আসো আরে আলি আমল নামা নিয়ে আসো আরে মেরে ভাইও বেলালকে আল্লাহ বলবে আকদিন লাল একটা আজান শুনে দাও আমার ওই দিন আল্লাহ বেলালে আজান শুনবে আদিন বেলাল দাও মেরে ভাইও দুনিয়ার বস্তুর ভিতরে নাই আজকে জিম্মাদারিকে ভুলসি দিকে কদ্র কিমত দুনিয়ার বস্তুর ভিতরে দেখতেছি এক কাঠাওয়ালা দুই কাঠাওয়ালারে সালাম দেয় এক তালাওয়ালা দুই তালাওয়ালারে সালাম দেয়াল এক বিল্ডিংওয়ালা দুই বিল্ডিংওয়ালারে সালাম দেয় এক লাখওয়ালা দুই লাখ অলারে এক কোটিওয়ালা দুই কোটি অলারে ঠিক না নিচের পদওয়ালা বড়ওয়ালারে সালাম দেয় আর মূল্যায়ন করে হায় হায় হায় হায় জামুক আরে না তোর কদ্র কিমত বস্তুর ভিতরে না যাকে তুমি বস্তু দ্বারা মূল্যায়ন করতেছ না ওর কদ্র কিমত বস্তুর ভিতরে তোমার আমার কারো মেরে ভাইও কদ্র কিমত আল্লাহ বস্তুর বিনিময়ে রাখেন নাই জন্য তো আল্লাহ বলছে তোর কদ্র কিমত আমার কাছে বস্তুর ভিত্তিতে না তোমাদের কদ্র কিমত তো আমার কাছে হইল ওই মাকসদের ভিত্তিতে যেই মকসদের ভিত্তিতে আমি তোমাকে পয়দা করছি যে মকসদ দিয়ে তোমাকে আমি দুনিয়ায় পাঠাইছি ওই মকসদের উপরে তোমার কদর কি এছাড়া কোন জিনিসের ভিত্তিতে তোমার আমার কাছে নাই। আজকে আমার কদরো দেখতেছি বস্তুর ভিতরে অন্য কেউ মূল্যায়ন করতেছি বস্তুর ভিত্তিতে আমি নিজেও মূল্যায়ন হইতে চাইতেছি বস্তুর ভিত্তিতে এই জন্য দৌড়াইতেছি সকাল থেকে বস্তুর পিছনে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অথচ আমাদের রব বলতেছে দৌড় লাগাবি তো আমার দিকে লাগা আমার কত বড় আদম জাকুম واحد فاسألوا كل واحدة منهم مسألة فأعطوا كل واحدة منهم مسألة ما نقس من خزائل شيء كما ينقس البحر إذا أدخل المثال فيه أمة محمد كان كلاش وناليو هل هناك أي دنيا أرضية دور دي تصور؟ দেখ আমার কাছে তোমাদের নারী তোমাদের পুরুষ তোমাদের জীবিত তোমাদের মৃত্যু তোমাদের ছোট তোমাদের বড় সব যদি এক ময়দানে দাঁড়ায় আর আমার কাছে যদি চাইতে থাকে নবীওয়ালারা যদি নবীর আকলে অলিওয়ালারা যদি অলির আকলে সাহাবারা যদি সাহাবার আকলে আলেমরা যদি আলেমের আকলে মুফতি যদি মুফতির আকলে মহাদ্দেস যদি মহাদ্দেশের আকল দিয়া মুকাসের যদি মুকাসের আকল দিয়া প্রত্যেক শিক্ষিত ব্যক্তি যদি তার শিক্ষার আকল দিয়া প্রত্যেক ব্যক্তি যদি তার হাকল দিয়া চাইতে থাকে আর আমি সবাইকে তার চাওয়া অনুযায়ী দিতে থাকি আমার খাসিনা এতটুকু কমবে না সমুদ্রে পরে মাথায় পানি লেগা যতটুকু সমুদ্রে কমিয়ে আসবে আমার খাসিনা এতটুকু কমবে না বলতেছে কই জন্য হাদিসে আছে আবদি মান আরাদা আরিফ যে আমার থেকে বিমুখ হয় যে মাকসদ কে যায় আমি তার কাছে পাইস যে আমাকে ছায়া একদিকে দৌড় লাগাইতে সৎ হালুয়া যাতা আকবর আমিননি আমার চেয়ে কোন বড় কাউকে পাইস যে আমাকে ছায়া একদিকে দৌড়াইতে সৎ অথচ আমি তোরে হুকুম দিছি ফিরু ইহ ফু ইল আল্লাহ দৌড় লাগাও তো আল্লাহর দিকে লাগাও দৌড় লাগাও তো আল্লাহর দিকে লাগাও তুই তো আমাকে বস্তুর দিকে দৌড় দিকে দৌড় বেশি দূরে তো অল্লাহ বলে আমা আতাই তুক আইন আনে তঞ্জুর বিহা চোখু আমি দেই তুই দেখোস আমা আসাই তো উদু নে তসমা উভিহা খান আমি দে আমা আস্তাই তুমি নিশানন্ত জবান আমি দে তুই বলস আমা আসাই তো আকলান তুমি আপল আমি দে তুই ভালো মন্দ বোঝোস আমলবন তথা উবি দিন আমি দেয় তুই চিন্তার বোঝা উঠাস আমার আতাই তো এদান এত পিছবি হাত দ আমি তুই ধলস আমার আতাই তো রিজলা নেতাম শিবি তুই চলস আমার তুই কি ছোট ছিলি না তোরে শক্তিশালী সুটা কে করলো আমা কোনটা মিসকিনা তুই নিশ্চয় ছিলিনা ফমান আগ্না কা তরে স্বয়ং সম্পূর্ণ কে করলো আমা কোনটা জাহেলা তুই মারপেটের থেকে অজ্ঞ আসুস নাই শিক্ষা কে দিল আমা কোন তাকা ওয়াকাদা ওয়াকাদা তুই এরকম এরকম ছিলিস ছিলি না তোর এগুলা দিলো কেলাদা আরে আমার একলা ছেড়া কোন দিকে দৌড় লাগাইতে সর বল বলতানি ওয়াহিদা আরে আমার একলা ছেড়া কোন দিকে দৌড় লাগাইতে আমি তোর এগুলা দেই নাই তুই আমার ছেড়ে দৌড় লাগাইতেছ আমার না দানি আর যে নক্সাদের উপরে ওঠে যে আল্লাহকে ডাকে আল্লাহ দিকে দৌড় লাগায় তালাক কাইতুহু তু হুম আমি যতই ছুড়ে দূরে থাকি না কেন ছানি দিয়া তাকে বুকে জড়ায় আলো ও মেরে ভাইও এক নক্সাদের জন্য অজুদে আনছিলেন এক নকশ সামনে দিয়া পয়দা করছিলেন আজকে ওই মকসদকে বুঝলা আমি আমার মূল্য বস্তুর ভিতরে দেখতেছি বস্তুর ভিতরে দেখতেছি আর বস্তুর বৃষ্টিতে মূল্যায়ন করতেছি গোপালগঞ্জের মানুষ করে না নাকি করে হ্যাঁ ছোট বাড়িওয়ালারে বড় বাড়িওয়ালা সালাম দেয় বড় বাড়িওয়ালারে তার চেয়ে বড় বাড়িওয়ালা সালাম দেয় ঠিক না হ্যাঁ আর দৌড় লাগাইতে সে অর মতো আমাকে হইতে হবে অর্চিত হইলে ইজ্জত আমি পামু না না না না না আল্লাহ বলে শোন ইজ্জত আমি তিন বাগে ভাগ করছি চতুর্থ জায়গায় কোন ইজ্জত আমি রাখি নাইত আলিল্লাহি অলি রসুলহি অকমিনীর ইজ্জত রসুলের জন্য রাখছি ইজ্জত আল্লাহ ইজ্জত রসুলের জন্য আর ইজত হইল মুমেনের জন্য যে রসুল ওয়ালা জিম্মাদারিকে উঠাবে জিন্দিগির মকসদকে বুঝবে আর এর উপরে উঠবে আর পরিবেশকে বাড়াবে এর জন্য আমি ইজ্জত রাখছি শোন শোন কিরকম ইজ্জত দিব শোন তোরে যেই দিন উঠামু এর আগে তোর দুয়ারে আমার সালাম পৌঁছানো এজন্যে আছে যখন উঠানের আগে আল্লাহ মালাকুল মৌদকে বলবে ইধাবিলা আবদি ফোলান আমার অনুপ বন্দার কাছে যা একে যায় আমার সালাম বল আমি বন্দার সাক্ষাতে আগ্রহী আমি এর কাছে সাক্ষাত করতে চাই আমার সালাম দিয়া বন্দাকে বল যে আল্লাহ তোমার সাক্ষাৎের আল্লাহ তোমার সাক্ষাতের অপেক্ষায় আছে। তোমার তিদারের অপেক্ষায় আছে বন্দাকে সালাম দিয়া পাঠাম সালাম দিয়া পাঠাবে সালাম আবার বলবে ই আমার বন্দার কাছে যায় কিন্তু রূপটা বড় সুন্দর বানায়া যায় যেন তোমার রূপ দেখে আমার বন্দা পাগল আজরাইল কোন মামুলি না মেরে ভাইও দাউদ আলা ইসলাম জীবনে একবার দেখছিলেন দাউদ আলাহ ইসলামের সাথে বন্ধুত্ব ছিল আজরা দাউদ আলা ইসলাম একদিন বলছে উরিদ ওয়ান মালিকাল মৌ আপনাকে একটু দেখতে চাই না কালা তুতি দাউদ দাউদ তুমি সইতে পারবে না বলে সদিক লাখ আপনাকে তো দেখি তারপরে সইতে পারবো না কেন আপনার তো আমার বন্ধু তো বলছে ফালতা বামের দিকে দেখো তারপরে বলছে ফালতা মিনান ডাইনে দেখো লাম্মার আফা ফাশিয়া দাউদ দেখতেই বেহুল দেখতেই বেহুল দেখতেই বেহুল দেখতেই নিয়ে আসেন যদি আপনি হুশে না আসলেন কেমন পর্যন্ত আর দাউদ হুশে আসবে না আসতে বলে বন্ধু কিরকম দেখলাম বলে আখের হাতে কোন আসাবের দরকার নাই তোমার রূপটাই যথেষ্ট আল্লাহ বলবে রূপটা বড় সুন্দর বানায় দেয় আমার বন্ধু যেন তোমাকে দেখা পয় না পায় পাগল হয়ে যায় তোমার রূপ আখরিজ রুহা হোক এরকম রু বাহির করবে যেরম আটার থেকে চুল বাহির করে এরকম ভাবে আমার বন্দার রুকে বাহির করবে রু যখন বাহির হবে তো জান্নাতের সোনার প্লে ডুবাবে সোনার প্লেটের ভিতরে রাখবে আল্লাহ আকাশে হুকুম দিবে ইফত আরে কি পর্তুগল হয় গোপালগঞ্জে পর্তুগাল বোঝেন আরে কি আর হয় গোপালগঞ্জে সামনে কয়েকটা গাড়ি কয়েকটা গাড়ি এটুকুই তো না উপরে বাড়াও না জিন্দগির মক্সাদ যেটা অল্লাহ তোমার আমার মকসাদ বানাইছে সমস্ত আকাশে ফেরেস তাদের লাইন লাগানো হবে তোমার প্রটুকল হবে আকাশ আকাশওয়ালারা তোমার পটুকল দেখা আফসোস করতে থাকবে আকাশ তোমার উপরে কানতে থাকবে আকাশে পটুগলের জোয়ার বইতে থাকবে আল্লাহ হুকুমদুলি ইফত আবু উল্লাহ সমস্ত আকাশের দরজা রুহা। তোলা আমার বন্দার রুহকে স্বাগত জানাও সাদা নিচে হবে, এখনি আমার বন্দার রু আসবে আরসের নিচে ওয়ালারা আমার বন্দার রুকে স্বাগত জানাও রু আরসের নিচে পঁচবে আল্লাহ বলবে যার রাত্তু আবদি যাতু কামা আর্তু বন্দাকে দুনিয়াতে পাঠায় পরীক্ষা করছিলাম যেরম চাইছি এরকম পাইছি আমার বন্ধারিল্লি গিনে আমার সান্নিধ্যে রাখো হাতা উনি যেন সকাল বিকাল আমার দর্শন করতে পারে মেরে একা জিন্দগি দিয়া একা মকসদ দিয়া পয়দা করছে ও দোকানওয়ালা তোমার দোকানের জন্য বানায় নাই ও জমিনের জন্য বানায় ও চাকরিওয়ালা তোমাকে চাকরির জন্য বানায় নাই ও কারখানা তোমার কারখানার জন্য বানায় নাই ও তোমাকে ক্ষমতার জন্য বানায় নাই তোমাকে এক পরিবেশ বানানো তোমার জিম্মায় ছিল এক পরিবেশের ভিতরে বাস করা তোমার জিম্মাদারি ছিল আজকে তুমি সব বলছো নিজের মূল্য বস্তুর ভিতরে দেখতেছো আর অপূরক বস্তুর ভিত্তিতে মূল্যায়ন করতেছো কেননা তুমি পরিবেশ বানাও নয় মকসদকে বিলাগেছের নিজের মর্তব্য দেখতেছ বস্তুর ভিতরে অপূর্ক মূল্যায়ন করতেছ বস্তুর ভিত্তিতে ঠিক না মেরে দোস্ত আল্লাহ এক মকসদকে দিও দুনিয়ায় পাঠাইছে উঠাউটি না করি মেরে দোস্ত এক মকসদকে দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে এক পরিবেশকে বানানোর জন্য দুনিয়া এই উন্মদকে ওজুদে আনছে না আনছেন রুহে রেস্তেকবার হইতে থাকবে আকাশে জমিনে বেড়েস্তার উপরে হুকুম আসবে মানুষ গুসল দেখুন মানুষ কাপন পড়া আনা পড়া তোমরা জাননাতে কাপন পড়া দাও সাল্লু কবলা আইয়ু সাল্লু দুনিয়ার মানুষ জানা যা পড়ুক না পড়ুক তোমরা পড়া ফেলো কুমু সুফু বান ই কবরি কবর পর্যন্ত লাইন ধরা দাঁড়ায় আমার বন্দাকে স্বাগত জানাইতে থাকো কবরের কাছে নিবে উপর থেকে হুকুম আসবে আল্লাহ জন্না কৈলা একাধি আরে আরে আরে আরে আরে জান্নাতের বিছানা বিছায় দাও আমার বন্দা লাশ আর শরীর যেন মাটিতে টাচ না করে মাটিতে না লাগে মাটি দুনিয়াওয়ালারা বাস দিবে আল্লাহ জিজ্ঞাস করবে জানেন জিজ্ঞাস করবে মাদা চায় কি বলবে আপনার বন্দার কবরকে সংকীর্ণ করা দিতেছে আল্লাহ বলবে অসি ও মন্ত্রি যতদূর দৃষ্টি শক্তি যায় অতদূর ভিতর দিয়া প্রশস্ত করা মাটি দিয়া হাওয়ার বাতাস বন্ধ করবে আল্লাহ জানা সত্য কি করবে জিজ্ঞাস করবে এটা কেন করতেছে বলে বাতাস বন্ধ করতে চাইতেছে জান্না চেন্নাতের দিকে সত্তরটা দরজা খোলো আরসিল রিহান বাহিদান মোতাই ঠান্ডা সুগ্রাম যুক্ত বাতাস পাঠাইতে থাকো আর কুল্লি আবধি নাম কেন আরুষ আমার বন্দাকে বলো নতুন দুলার মতো যেন ঘুমাইতে থাকে দিন সকালে উঠাবে আর উঠতেই ফেরেস্তাদের উপরে রাগ হয়ে যাবে কাছা ঘুমের কেন উঠে না ফেরেস্তা আর বলবে আল্লাহর বন্দা তিরিশ হাজার গোসর ঘুমাইস তারপরও কাছা হায় হায়ামু জামু কালে বুঝানো কে বুঝবে কে উঠবে কে বানাবে জিন্দেগির মকসাদকে স্মরণ করবে আর এটাকে মকসাদ বানাবে আর জন্য সব কিছু উজাড় করবে সাহবা ক্রাম বুঝছিলেন বিদায় সব কিছু উজাড় করছিলেন দুনিয়ার কোন জিনিসের ভিতরে নিজের মূল্য দেখেনো নাই আর কারকে মূল্যায়ন করানো নাই ওনারা জানতেন দুনিয়া মাটির একদিন মাটি হবে দুনিয়ার কোন দাম নাই আল্লাহ রসুল নিজেই জানায় আছেন আরে না তোমাদের সোনার দাম আছে না চান্দির দাম আছে না তোমাদের হীরার দাম আছে দুনিয়ার কোন খনি আর দুনিয়া কোন সম্পদের দাম আল্লাহর কাছে নাই এই জন্য আল্লাহ বলছেন দুনিয়া ও দুনিয়া শোন শোন সোর মনজুমা খালাক তুকি যতদিন থেকে তোরে আমি বানাইছি মা নজর তুই ইলাইকি নজরা সবকা তোরে কোনদিন আমি সবকতের চেহারা দিয়া নজর দিয়া দৃষ্টি দিয়া দেখি নাইম নাকি হাকির নাকি হাকির তোর নিকৃষ্ট আর কিছুই নাই কিছুই নাই কিছুই নাই আর তোর পিছনে যারা দৌড়াবে এরো আমার কাছে নিকৃষ্ট এদের চেয়ে নিকৃষ্ট আর কেউ নাই ওই জন্য বলছেন উম্মত যখন মকসদকে বলবে তো উম্মত মোটা হয়ে যাবে মোটা মোটা বোঝেন মোটা বোঝেন মোটা বোঝেন মোটা উম্মত যখন মকসদকে বলবে তো উম্মতের দিল মরা যাবে আর যখন দিল মরবে তখন উন্মত মোটা হয়ে যাবে মোটা আজকে মোটা, চাকরিওয়ালা মোটা পয়সা মোটা মোটা শক্তিওয়ালা মোটা আধিপত্যওয়ালা মোটা সবাই এখন মোটা হয়ে গেছে ঠিক না হ্যাঁ একশো বাড়ি করলে পাঁচশো বাড়ি করে দেয় মোটা ঠিক না মোটা না হ্যাঁ যখন আবু হরারা বলছেন আব্দুল্লাহ আবলে মাসুদ বলছেন তখন তুমি পায়খানার ক্রীরার মত হয়ে যাইবা দিয়া যাইবা পায়খানার ক্রীড়া যেরকম নাপাক ছড়াইতে ছড়াইতে যায় তুমি এরকম গ্যালাজতে ছড়াইতে যাইবা যখন মকসদকে বলবা তো তোমার দিল মরা যাবে দিল্লি আজকে দিল বজা গেছে তখন তুমি মোটা হয়ে যাইবা মোটা শরীরে মোটা না আজকে আমরা সবাই মোটা হয়ে গেছি ঠিক না সবাই মোটা বলছে তুমি তখন পায়খানার ক্রীড়ার মতো হয়ে যাইবা যেদিক দিয়ে দিক দিয়া পায়খানার কীরা যেদিক দিয়ে যায় ওই দিক দিয়ে গান্ধীগি ছড়াইতে ছড়াইতে যায় তুমিও গান্ধীগী ছড়াইতে ছড়াইতে যাইবা বিদায় মক্সদের উপরে ওঠো দিন তোমার পাক হবে তুমি চিকন হয়ে যাইবা যেই দিক তুমি যাইবা ওই দিক দিয়ে আলো ছড়াইতে ছড়াইতে যাইবা উপরে উঠছে তো দিল পাক হয়ে গেছে আল্লাহ গ্রান্টি দিচ্ছে তোমাদের দিল পাকিহুল ইমান ইসিয়ান আর যেদিক দিয়ে গেছে ওই দিক দিয়ে আলো ছড়াইতে ছড়াইতে ওই লিবিয়ার শেষমাতায় তমিমে দাঁড়ির কবর রয়ে গেছে রাবি আল্লাহ আর যেটি মরা গেছে এটি তো মরেই গেছে ১৮ মাস চলে চীনে আসছে জিয়াং জুতে নিজের বাসস্থান ছিল রুটি বানাইতেন সামান্য সময় বেসতেন আর সারাদিন মক্সাদের উপরে দৌড়াইতেন এক জামানা পার হওয়ার পরে মোদিনা ফিরছে মদিনা মোন্বরা ফিরছে যখন শুনছে মদিনা করছে তো যার সাথে প্রথম দেখা হয়েছে সে বলছে ইলা ইন্ত আমাদের হাবিব আল্লাহর হাবিব আমাদের কলিজা টুকরা মোহাম্মদুল রসুল উল্লাহ যার উপরে আমাদের মা বাপ আমাদের যান কুরবান উনি দুনিয়াকে না আবু অবকাশ আবু অবকাশ ওই দিন জানে তার কবর দিলের উপরে কি গুজরাইছে যে আঠারো মাস মোহাম্মদ আর যখন শুনছে যে তার দিলের উপরে কি গুজরাইছে মসজিদে নবমীতে যা পচ্ছে সালাম দিছে আর ক্লান্তা মসজিদে নবীতে শুয়া রয়েছে স্বপ্নে হুজুসাম আসছে আবু অকাস মা বাস্তুকালিক তার জিয়তা আবু আকাশ তোমাকে ফিরে আসার জন্য জিয়াং জোতে আসছে হংকং থেকে সাড়ে ঘন্টা গাড়িতে তার কবরস্থানে যায় পৌঁছা যায় আঠারো মাস চলে আসছে নিজের হাতে মসজিদ বানাইছে নিজের হাতে নাম লেখছে মসজিদ মুস্তাফ ওই মসজিদ যে রসুলের প্রেমে পাগল প্রায় ওইখানে নিজের জিন্দগিকে কাটা কবর মসজিদের পাশে বানায় বেরে ভাইও এক মকসদ দিয়া পাঠাইছিল আজকে মকসদকে ভুলছি এক পরিবেশ বানানো আমাদের জিম্মায় ছিল এক ভিতরে নিজেকে রাখার জিম্মাদারি ছিল আজকে সব জিম্মাদারিকে ভুল নিজের কি মতো দুনিয়ার ভিতরে দেখতেছি বস্তুর ভিতরে অন্য কেউ বস্তুর ভিত্তিতে মূল্যায়ন করতেছে। সেই পরিবেশ ছিল ইমানই পরিবেশ বানানো আমাদের জিম্মা ছিল আমলি পরিবেশ আমার বানানো আমাদের জিম্মায় ছিল ইমানি পরিবেশের উপরে ইমানের উপরে উঠা আমাদের জিম্মায় ছিল আমলের উপরে উঠা আমাদের জিম্মায় ছিল এই দুটা জিম্মাদারি আমাদের ছিল ইমানি পরিবেশ তোমরা বানাবে ইমানি পরিবেশের আমলি পরিবেশ তোমরা বানাবে ইমানি পরিবেশের ভিতরে তোমরা তোমাদেরকে ডালবে আমলি পরিবেশের ভিতরে তোমরা তোমাদেরকে ডালবে আমি আল্লাহ তোমাদের জিম্মা নিব তোমাদেরকে আমি পালবো এই জন্য সাহাবাই কেরাম বলেন যে আল্লাহ আমাদেরকে বারোটা জিনিস দুনিয়াতে দিচ্ছে বারোটা বারোটা বারোটা পুরস্কার দিছে দুনিয়াতে আমাদের ছিল আমাদেরকে আল্লাহ ইজ্জতের জিন্দগি দেওয়া দিছে বলেন কন্যা কেলা সহরা আমরা মরুদ্দানের কুকুর ছিলাম আসন হুবেল ইসলাম ইসলাম আল্লাহ আমাদেরকে ইজ্জত দিছে এই জন্যই বলতেছে উমর তুই বকরিও চড়াইতে পারতি না ডেলি খালার মার খাইতি এখন তুই আমির উল মিনি আমির আমির উন্মিনী বকরি চড়াইতে যে হারাই আইত খালায় ধরা কানমলা দিত আজকে তুমি আমির উন্নী তোমার নামের উপরে পারস্যের সম্রাটের ঘুমরা যায় তোমার নাম শুনলে রুমের সম্রাটের ঘুমুরা যায় দ্বিতীয় পুরা দিনের উপরে চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দিছেন একজন নাই যে পুরা দিনের উপরে না চলতেছে আল্লাহ বলতে উদেছিল পুরা পুরা দিনের ভিতরে ঢুকা যাও সাহবায়ের পুরা পুরো দিনের ভিতরে ঢুকা গেছে তৃতীয় জিনিস আল্লাহ দুনিয়ার হাকিকত তাদের সামনে খোলা দিছে আজকে তো দুনিয়ার দাগ দিয়ে কামড়াইতেছি ঠিক না এজন্য তো দুনিয়ার ভিত্তিতে মূল্যায়ন করতেছি মূল্যায়ন পাইতে চাইতেছি অপরকে মূল্যায়ন করতেছি তাদের সামনে আল্লাহ দুনিয়ার হাকিকত খোলা দিছে তো আলি রবি আল্লাহ তালা বলতেছেন তোরে তো তিন তালাকি এক সাহাবি বলতেছেনু দিত রাজি না জিজ্ঞাসা করেন পায়খানায় বৈশাখ থুতু দেওয়া মাকরু পায়খানায় বৈশাখ পায়খানায় থুতু ফলানো মাকরু কেননা মুসলমানের থুতু পাক পায়খানা না পাক জিনিসকে জিনিসের ভিতরে ফলানো মাকরু থুতু পাক ছিল দুনিয়া না পাক এই জন্য আর উপরে রাজি ছিলেন থুতুমার্ত রাজি না সবাইকে আল্লাহ আখেরাতের সন্তান বানায় দিচ্ছেন একজন দুনিয়ার সন্তান নাই এখানে না নারী না পুরুষ না ছোট না বড় না গরিব না ধনী না বাদশা না ওজির না ওইখানে আম পাবলিক কেউ দুনিয়ার সন্তান হইতে রাজি না সবার দৌড় আখেরাতের দিকে সবাই আখেরাতের দিকে দৌড়াইতেছে কেউ দুনিয়ার দিকে দৌড়াইতেছে না আমির মমিনিনও আখেরাতের দিকে দৌড়াইতেছে উমরও আখেরাতের দিকে দৌড় দিতেছে আবু বকরও আখেরাতের দিকে দৌড় লাগাইতেছে এই জন্যই তো বলতেছে আবু বকর একদিনের আমল দিবা আমার জিন্দগির আমল উঠে তোমার হাতে দিয়া দিবে অমরবদি আ বলতেছে বলতে কোন দিনের আমল বলো না তারপরে চিন্তা করবো ওই রাত্রের আমল সামি যে সাথে পাহাড়ে ছিল ওই রাত্রের আমল দিয়া দাও আমলটা দিয়া দাও জিন্দগির আমল আমি উঠা তোমার হাতে দিয়া দিব কেদিনে জিন্দগির আমল উঠায়া যাকে আল্লাহ রসুল চোখের পানি জড়ায় জড়ায় ইসলামে সে বলতেছে সিদ্দিক রাজিয়াটা বলতেছে শোনো শোনো উমর একটাই তো ক্যাশ কার্ড একটাই তো ক্রেডিট কার্ড এটা কেমতের দিন বাঙ্গামু এটা দেওয়া যাবে না এটা ছাড়া যা চাও দিতে রাজি আছি এখানে দৌড় চলতেছে দৌড় আখেরাতের দিনে সব আখেরাতের সন্তান কেউ দুনিয়ার সন্তান না ষষ্ঠ এদের দিল থেকে মখলুকের ভয় আল্লাহ বাহির ফেরা দিছে খালেদ ইবনুলিদের সামনে দুই হাজার আটে ওই কিলা দেখা আসছি আমি যে ইউরোপে যেই কিলা রুমে দেখা আসছি যেই কিলা খালেদ ইবনুল অলিদ একা স্বাধীন করছে হাজার সামনে আমি সব জিজ্ঞাসা করছি খালেদ কজন লাগবে বলে আমি একা যথেষ্ট বলে ষাট হাজার সবার পায়ে বেরি বলে হোক না ষাট লক্ষ একা যথেষ্ট বলে খালেদ কি করে তুমি একা যথেষ্ট বলে মাইয়া রব্দি আমার সাথে রব আছে তাদের সাথে কোনো রব নাই আমি হাই ও কুল্ল হুম আমি সিন্দা সব মুর্দা মুর্দার সাথে লোটতে কোন পর্বা নাই আমি একা যথেষ্ট আমি সব বলতেছে খালেক ষাটজন নিয়া যাও ষাটজন নিয়া ষাট হাজারকে ডান নামে পৌঁছে কিলা স্বাধীন হইতেখানে মকলুকের কোনো ভয় নাই তো খালেকের ভয় মখলুকের কোনো ভয় নাই ভয় দিলে মকলুকের কোনো ভয় নাই এদা স্বাধীন হয় না কিনা না দেখলে বোঝা যাবে না কত লক্ষ এর ভিতরে আসে দুই হাজার আটে আল্লাহ আমাকে দেখাইছে বলতে স্বাধীন হয় না দুর্গ তো স্বাধীন হয় না কি করব বলে আমার কথা মানবা বলে তোমার কথা কি বলে সবাই মিলে আমারে উঠায় দুর্গের ভিতরে নিক্ষেপ করো বলে তারপরে বলে আমি জানবো আর দুর্গের মানুষ জানবে উঠায় মারো না বলছে খালেদ তোমার আমরা উঠে মারতে পারবো না বলে ফার্স্ট বিরুদ্ধে একটু সবর করো নিজে রসি বানছে সেখানজার ভিতরে তারপরে সেখান যা মারছে ওই দেওয়াল না দেখলে বোঝা যাবে না কত উঁচা ছিল রসি বায়া উপরে উঠছে সবাইকে সালাম দিছে সালাম মারলাম আমার নিজেকে নিজে নিজে এটার ভিতরে ঝাপ দিয়া পড়ছে কিছুক্ষণ পরে ফটক খুলে দিছে আর বলছে তোমরা শান্তির সাথে গণিমতো মাল জমা করার জন্য ঢুকো আমি এদের কাম পুরা করে দিচ্ছি যেই দিন মারা গেছে ওই দিন বিষ্ঠায় মরতেছে আর কানতেছে বিভি জিজ্ঞাসা করতেছে কাদো কেন আজকে তো মরতেও চায় না উন্মত মরার থেকে বাঁচতেও চায় না বলছে কালাজ কাঁদো কেন বলে আমুখ তুমুক তার আমি তো উঠের মতো ঘরে মরতেছি এই জন্য পানি বউ টিটকার দেওয়া বলতেছে যাও না আল্লাহ রাস্তায় যায় মরো না বলে আরে মা তুয়া দিয়ান আমার তেরাক্ত গুয়ান তো নাকসি আরে কোনো জায়গা ছাড়ি নাই কোন যুদ্ধ ছাড়ি নাই নিজেকে আগে আগে করছি শাহাদতের জন্য কিন্তু লকা রসুল আল্লাহ আল্লাহর রসুল এক লক আমাকে দিছে আল্লাহ ছাড়া তো ভাঙার ক্ষমতা রাখে না নাইলে তো শোন শোন শোন কোন যুদ্ধের ময়দান আমি ছাড়ি নাই নিজেকে আগে করছি শাহাদতের আশায় কিন্তু এই তলোয়ারি তো আল্লাহ ছাড়া তো ভাঙার যখন তাকে গোসল দিতেছে তো তিনশো সত্তরটা তিল তরোয়ারের দাগ পাইছে প্রত্যেকটার ভিতরে আঙ্গুল ঢুকানো যায় মকলুকের কোনো ভয় দিলে নাই সেটা অগ্নিগিরি হোক হাত দিয়া বন্ধ করতেছে জানা পিছে জানা যা পিছে যা সেটা সমুদ্র হোক তো গোড়া দৌড়ায় বলতেছে জন্য কিউথ আফ্রিকার কিপ্টনে যে সমুদ্রের ভিতরে যদি জানতাম সমুদ্রের পরে কেউ আছে আমার রাস্তায় বাধা হতে পারত না কেননা আমাদের ভয় এর ভয় আমাদের দিলে নাই আমরা তো আল্লাহকে ভয় করি এর ভয় আমাদের দিলে নাই আর সপ্তম সমস্ত মখলুকের দিলে আল্লাহ এদের ভয় ঢুকে সমস্ত মখলুকের দিলে মাস ভয়। আমি আফ্রিকার থেকে আসছি আফ্রিকা আলারা বলছে যে ওই জায়গা যে জায়গায় সাহাবাই কেরাম দাঁড়ায়া বলছিল না রসুল রসুলিল্লাহ আমরা আল্লাহ রসুলের রসুল এই জায়গা আমাদের দরকার সকাল পর্যন্ত সীমা এর ভিতরে যদি জঙ্গল খালি না করলা সবাইকে আমরা কতল করা দিব ওই ওই দিনে জঙ্গলের প্রাণীগুলা ওই জায়গায় আইসা মাথাকে কানগুলা উচা করে আকাশের দিকে চায়া থাকে কেননা তারা আজকে ওই প্রতিদ্বনি শুনে যে প্রতিদ্বন্নি সাহাবাহিক নাম দিছিলেন অষ্টম নম্বর অষ্টম সমস্ত মখলুকের সপ্তম সমস্ত মখলুকের দিলে এদের ভয় সমস্ত মখলুক জানে এরা কার এরা এরা কি করছে এরা কার এজন্য জন্য মখলুক এদের ভয়ে এদের ভয় মখলুকের দিলে আমার সমস্ত মখলুক এদের অধীন সমস্ত মখলুক এদের ওদিন ওদিন যেমন খুশি এমন করতেছে ম্যাগ এদের ওদিন ডায়িকা বৃষ্টি বর্ষণ করে নিতেছে সমুদ্র এদের অধীন বৈলাপ জমায় নিতেছে গোড়া দৌড়ায় নদী এবারই তো দেখে আসছি সুদানে আমি গত বছরও গেছি এই বছরও গেছি আলহামদুলিল্লাহ দরিয়ায় নীল ওই দরিয়ায় নীল যেটা সাড়ে চার হাজার কিলোমিটার লম্বা ওই দরিয়ায় নীল উমর রাজিয়া চিঠি দিয়া পানিকে ছাড়া আছে নদী এদের অধীন পানি দিবে না তো যাবে কোথায় কেননা নদী তো এদের অধীন অধীন নদী অধীন আর নদী অধীন নদী ওয়ালার আল্লাহ সবাইকে ধনী বানায় দিছে ধনী না হ্যাঁ আবহরারা দুনিয়ার সবচেয়ে দামি কাপড় দিয়ে না ঠিক না যেিদার নিবারণ করতেন ওই তেল পান করে ওই আম্মাজান এখন এক লক্ষ দেড় সৎকা করতেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই হাসান হোসেন জিপা চুষা খিদা নিবারণ করতে ওই হাসান হোসেন এখন এক লক্ষ দিনার একজনকে হাবিয়া দিতেছে সাহাবা একজন আসছে বলতে আমি এক লক্ষ দিনার দেখি না বলে ভিতরে গেছে এক লক্ষ দিনারের গাড়টি নিয়ে আসছে বলে এক দিনার দিলাম এক লক্ষ দিনার এক লক্ষ তোলা সোনা এখন এক লক্ষ তোলা সোনা কম কম এখন কত হাজার টাকা বাড়িতে যে হিসাব করেন বাড়িতে হাদিয়া যারে দিছে ও কতক্ষণ লাড়ছে কতক্ষণ চাটছে কতক্ষণ দেখছে কি বলছে ও মদিনায় কার প্রয়োজন আছে সব দৌড়ে আইছে। সবাই ভিতরে বাট করা হাসান রবি আটছে আরে আরে কেছে কেছে বলে বস্তা খালি হয়ে গেছে আরে দোস্তা কেন্দ্রে খালি এলো সব বাট খুরা দিছি। বলে তুলে না হাদিয়া দিলাম বলে আমি তো দেখতে চাইছি নিতে চাইছি নাকি আমার দেখা হয়ে গেছে দিয়া দিছি স্যার সবাইকে আমরা সবাইকে আপসে ভাই দিছে ভাই সবাই আপসে কি ভাই সবাই আপসে কি বিনে এমাতি এখয়ানা বিনে এমাতি এখয়ানা বিনে সবাই বাই হয়ে গেছে আজকে বাইও ভাই নাই ঠিক না ভাইও বাই নাই বাপ বেট বাপ বেটা নাই মামেও মামে নাই সবার দিলে গেছে আরে মাকসদকে ছাড়ছি তো আল্লাহ কোথায় নিয়ে পৌঁছে বাই বানায় দিছে বাই বারো নম্বর যেই জমিনের দিকে চোখ উঠাইছে ওই জমিন উঠায়া সম্পদ সহ মানুষ সহ আল্লাহাদের কদমে রেখা দিছে ও আমার প্রিয়রা ও আমার বন্ধুরা ও আমার লাডরারা তোমরা এটা চাইছো তোমাদেরকে না দিয়াছি না তোমরা চাইছো কেমনে না দেই তোমরা চাইছো কেমনে না দেই আরে মেরে দোস্ত প্রিয় বাচ্চা সন্তান চাইসে কেমনে না দেই প্রিয় সন্তান চাইছে তো আল্লাহ না ফরমানিও ঘরে ঢুকাইয়া দিছি ঠিক ষম আটলান্টিকের পার মুড়িতে নেওয়া পর্যন্ত উঠায়ের কদমে রায়কা দিছে লও তোমরাও নাই সমস্ত জমিন যেটা দেখছে ওটা রাশিয়ার ইউরোপের পর্যন্ত আরে মেরে দোস্তরা চোখ দিয়া দেখছে আর চাইছে আল্লাহ উঠে কদমে ডাইলা দিছে ল তোমরাই লো আর কি করছে আল্লাহ বলে আমার আমি আমার কৌয় আমার কুদরত তোমাদের সাথে করে দিছি আমি আমার কুয়ত আমার কুদরত এদের কি করে দিছি সাথে করে দিছি এদের সাথে করে দিছি আমি আল্লাহ এদের সাথ হয়ে গেছি নাসরুম মিন আল্লাহ নাসরুম মিনাল্লাহ আল্লাহ নাসরুম মিন আল্লাহ নাসরুম মিনাল্লাহ আল্লাহ নাসরুম মিন এটাই হইল অর্থ আল্লাহ আল্লাহর কুউত আল্লাহর কুদরত এদের সাথে হয়ে গেছে যেইখানে গেছে ওইখানে আল্লাহ সাথে আর কি দিছেফিকেট এদের হাতে দড়ায় দিছে দুনিয়ার থেকে দুঃখ নিয়ে যাও তোমরা এটা আমি চাই না বরং দুনিয়া থাকতেই আমার রেজার্ট সার্টিফিকেট নিয়া কবরে যাও সারা দুনিয়াকে ইমান আমলের উপরে উঠাইছে তুই পরিবেশকে বানাইছে ইমানি আমলি নিজ ইমানি আমলে পরিবেশে সারা দুনিয়াকে ইমানি আমলে পরিবেশের উপরে উঠাইছে যে এদের পদ অনুসরণ করবে যারা এদের মত চলবে এদের কথা এদের মতো উঠবে এদের মতো চলবে এদের মতো বলবে এদের মত কইবে আমি এদেরকেই ওটাও দিব যেটা এদেরকে দিছি এটা তাদেরকেও দিবস আপনার আমার ইজ্জত এটার ভিতরী আপনার আমার ইজ্জত এটার ভিতরী আপনার আমার কদর আল্লাহর কাছে এই জিনিসের ভিতরী এই জন্য মেরে দোস্ত হিম্মত করি যদি বুঝে আয়সা থাকে হিম্মত করি আর দাঁড়াই আর বলি যে প্রথম তো এটা করব যে আল্লাহ আজকের থেকে তবা করলাম কি জিনিসের জন্য বানাইছিলাম আর কোন জায়গায় সব কিছু ব্যয় করতেছি এটার জন্য প্রথমে করবো তবা তেননা তো বন্ধা যখন একবার বলে আল্লাহ আমার তবিস বন্দা যখন এতটুক বলে আল্লাহ আমার তব উপর থেকে আওয়াজ আসে আলিমা আবধি আন্না বন্দা জানলো তার একজন প্রভু আছে আমি সমস্ত গুণা মাফ করা এই জন্য প্রথমে তবা করি করতে আমার লোকে বলেন যে আল্লাহ আমার তবা আল্লাহ আমার তবা আল্লাহ আমার তবা আল্লাহ আমার তে ভাইও তৃতীয় দাঁড়ায় নিয়ত করি নকদ নগদ নিয়ত করি প্রথম তশ্কিল তো হইলো আমি চাই আমি গোপালগঞ্জে কোনদিন আসি না প্রথম আসলাম প্রথম তশ্কিল হইল মেরে দোস্ত আজকে এখনো আল্লাহর রহমতের দৃষ্টি আমাদের দিকে আছে সারা দুনিয়ার দেশগুলা বন্ধ হয়ে যাইতেছে যারা সারা দুনিয়ায় ফিরত ওই দেশগুলা আজ দুনিয়া ফিরা বন্ধ হয়ে গেছে বাংলাদেশের এখনো খোলা আছে ওই বাংলাদেশের পাসপোর্টের এখনো ভ্যালু আছে সারা দুনিয়া এখনো আল্লাহ বাংলাদেশের জন্য খোলা রাখছেন অর্থ এটাই পাকিস্তানের জন্য বন্ধ হয়ে গেছে ইন্ডিয়ার জন্য বন্ধ হয়ে গেছে বিভিন্ন দেশের জন্য বন্ধ হয়ে গেছে বাংলাদেশের জন্য এখনো খোলা আছে আল্লাহ এটাই বুঝাইতে চায় ও আমার বাংলাদেশের বন্দারা তোগুলিকে এখনো খোলা রাখছি একটু বেরোস না মৌতের টিকা বাঁচোস না মরতে তো চাস না মৌতের টিকা বেঁচা যা বেচা যা বেচা যা মরতে চাই হ্যাঁ মৌতের টিকা বাঁচার রাস্তা আছে না নাই হ্যাঁ আরে বোঝেনি রেখ মরতেও চায় না বাঁচতেও চায় বৌতের টিকা রাস্তার বাঁচা আছে মুক্তি সাবা পুরানে আল্লাহ রাস্তা মর মৌতের টিকা বেঁচা যেবা মুখ দিয়া বলা হারাম দিল দিয়া চিন্তা করা হারামে মরছে আবু আয়ুম এমনি বাহির হয় না উটের উপরে উঠতে পারে না তারপরে বলতেছে উঠে উঠাও বলে আমি আমরা তো তোমার মাফ করে দিছে বলে কোরআন আমাকে বেশি বুঝেও না আমি তোমাদের চেয়ে কোরআন বেশি বুঝি উটের উপরে উঠাও উঠাইছে উটের উপরে বলে চলো আমাকে নিয়া মৃত্যু দুয়ারে চলে আসছে বলে শোনো শোনো শোনো আমি এখন দুনিয়ার পোশাক ছাড়তেছি এটা দুনিয়ার পোশাক এটা জান্নাতের পোশাক না জান্নাতের পোশাক তো দশ গুণালা পোশাক হবে এটা দুনিয়ার পোশাক এটা জান্নাতের পোশাক না এটা জানাতে চাইতেই পারে না এটা সাড়ে তিন একটাই কি জানাতে দিয়ে উদ দাউদ আল ইসলামের মতো আওয়ার আলা বিসা ইসা আলা ইসলামের মতো তেত্রিশ বছর বয়স আলহ কুতিসা মুসা আলা ইসলামের মতো শক্তি আলা ফুলুকি মোহাম্মদ মোহাম্মদুল রসুল আখলা মোহাম্মদ রসুল্লাহ আখলা কুয়া মিয়ত রজুন পুরুষের যৌবন শক্তি এখন না বাংলাদেশ ওয়ালারা না ঢাকাওয়ালারা না গোপালগঞ্জ ওয়ালারা কেউ এখন পুরুষ না আমরা হইলাম জেন্টস আমাকে মহিলারা লেডিস আমরা কেউ পুরুষ না পুরুষ তো সবাই ছিল এখনই আমরা পুরুষ না লেডিস জেন্টস পুরুষ ছিল পুরুষ একশো পুরুষের যৌবন শক্তি জোরদুন মুরদুন দাড়ি থাকবে না দুনিয়াই থাকবে না দুনিয়ায় কেটালো লাগানো থাকবে জান্নাতে শুধু দাড়ি থাকবে আদম আলা আর কারো দাড়ি থাকবে না ওনার দাড়ি থাকবে নাভি পর্যন্ত কেননা বাবার পরিচয় বাবার দাঁড়িয়ে আছে আর কারো দাড়ি থাকবে না বাবার পরিচয় নাভি পর্যন্ত ওনার দাঁড়ি থাকবে আর কারো দাঁড়ি থাকবে না দোকাবে আমি দুনিয়ার পোশাক এখনই ছেড়া নেবো জান্নাতের পোশাক পড়া যাবো আমার দুনিয়ার পোশাকটা এইখানে দাপন করো না কি করবো লয়া চলতে থাকো চলতে থাকো চলতে থাকো চলতে থাকো যেখানে তোমাদের চলা শেষ হবে ওইখানে নিয়ে দাপন করে দিব বলে এত আশা কেন বলে কেমতের দিন যখন উঠবো তখন আল্লাহকে বলবো যতদিন দুনিয়ার পোশাকে ছিলাম ততদিন আমি তোমার রাস্তায় চলতেছিলাম যখন দুনিয়ার পোশাককে ত্যাগ করছি তো আমার দুনিয়ার পোশাকও তোমার রাস্তায় চলতেছে চাইনাফ্রিকা রাস্তাও চাইনা এই জন্য প্রথম তশ্কিল এখনো আল্লাহ আমাদের উপর রহমতের দৃষ্টি রাখছেন এখনো আমাদের জন্য সারা দুনিয়া খোলা রাখছেন যারা আমরা তিন চিল্লা দিয়া ফেলছি যাদের কাওয়ায় পুরা আসে মেরে দোস্ত মেরে দোস্ত মেরে দোস্ত আফসোস নিয়ে যেন কবরে যাইতে না হয় তিনি আশা আছে বিদেশ সফর করবো কিন্তু আমি এখনো তৈরি হইতেছি না এখনো দাঁড়াইতেছি না তো যদি রাস্তা বন্ধ হয়ে যায় তো আমাকে আশা দুঃখ নিয়ে কবরে যেতে হবে এই জন্য যাদের চিঞ্চিল্লা হয়ে গেছে এরা হিম্মত করে বিদেশ সফর করতে পারি এরা হিম্মত করে দাঁড়ায় বলি যে ইনশাআল্লাহ আমি বিদেশ সফরের জন্য তৈরি আছি দাঁড়াই হিম্মত দাঁড়ায় দাঁড়ায় যাই হ্যাঁ মেরে রুস্ত দাঁড়াই গোপালগঞ্জের সাথীরা